Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Inna alhamdulillahi na'maduhu wa nasta'aiduhu wa nasta'ogfiruhu. Wa na'udhu billahi min shurur anfasina wa min seyyi'ati amalina. Min yahdihillahu falamudillalah, wa min yudlil falahadiyalah. Wa ashadu an la ilaha illallahuhu wahdahu la sharika lah. Wa ashadu anna muhammadan abduhu wa rasooluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kthira amma abad. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবাহিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রয়েছে যে নামগুলি প্রতিটি মানুষের জন্য অত্যন্ত বরকতময় বরকতপূর্ণ আল্লাহ রব্বুল্লা আলমিনের জাত আল্লাহ রব সিফাত সত্তা গুণাবলী সবকিছুই বরকতময় তেল দিয়ে বেয়াদ অসংখ্য সালাতাম নাজ আমাদের প্রিয়নী শেষ নবী মোহাম্মদ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর আজকে ছাব্বিশ আজ একুশে রয়েছে সেগুলির প্রকরণ আল্লাহ আব্দুল আলমিনের ওপর সেগুলির প্রয়োগের ক্ষেত্রে বা আল্লাহ সম্পর্কে যখন ওই নামগুলি বলা হবে সেই দিকে লক্ষ্য রেখে বা সেটাকে কেন্দ্র বলছেন লেখকার কত প্রকার রয়েছে বা আল্লাহ আসমা হোসনা কত প্রকারের রয়েছে আল্লাহ রব আলিনের উপর সেগুলির প্রয়োগের দিক থেকে বা সেগুলির প্রয়োগকে কেন্দ্র করে আল্লাহ সম্পর্কে যখন এই নামগুলি বলা হবে তখন সেগুলির প্রকরণ রয়েছে বলছেন যে মিনহা আল্লাহ মুফরাদান তার কিছু আছে যেগুলি আল্লাহ রব আলিনের ওপর মুফরাদ মানে একটি শব্দ আল্লাহ হয়ে থাকে একটি শব্দ একটি হয়েছে। এর বিপরীত শুধু একটি শব্দ না অন্য কোন শব্দের সাহায্য নিয়ে বা সাথে আল্লাহর উপর প্রয়োগ হয়ে থাকে দুই ভাবে প্রয়োগ হয়ে থাকে কিছু কিছু আল্লাহর আসনাবোসেনা ইউতুল্লাহ যেগুলির আল্লাহর প্রয়োগ হয়ে থাকে রাহিম আল্লাহকে রাহিম বলা হয় আল্লাহকে আল গফুর বলা হয় অথবা অন্যের সাথে অন্য বাক্যের সাথে বা শব্দের সাথে মিলিত হয়ে কখন কোনটা হবে বলছেন যখন আহুল আলমিনের পূর্ণতার গুণ সামিল থাকে যদি একটি শব্দ আল্লাহর উপরে প্রয়োগ করেই তাতে পূর্ণতার গুণ পাওয়া যায় যেমন রহমান আল্লাহকে বলছি রহিম বলছি আল ওদুত আল হালিম আল সবুর এ একটা শব্দেই গুনের পূর্ণতা পাওয়া যাচ্ছে সুতরাং শুধু আল্লাহর চলবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটি শব্দ শুধু যদি বলা যায় আল্লাহ রবুল আলমিন সম্পর্কে তাহলে সেটাতে পূর্ণতা আসবে না গুনের বরং তাতে ত্রুটি দিক দেখা দিবে তখন সেটা অন্য একটা শব্দের সাথে সম্পৃক্ত করে পুরান এবং হয়েছে কথাগুলি খুব সুক্ষ তুল আসম ধারাবাহিক আলোচনা নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ উদাহরণ দিয়ে আরো স্পষ্ট হবে যেমন আলহাই আল আল আহাদ আল সামাদ আল্লাহ রবাহ আলমিনকে আল্হাই একটি শব্দই আল্লাহর ওর হয়ে থাকে যিনি চিরঞ্জীব আল কয়ুম যিনি সব কিছুকেই ধারণ করে রয়েছেন সবকিছুর ধারক এবং বাহক আল আহাদ যিনি এক একক আল্লাহকে আল আহাদ বলা হয় আসামাজ যিনি অমুখাপেক্ষী আর সবকিছুই তার মুখাপেক্ষী আল্লাহাম একটি শব্দ আল্লাহরের প্রয়োগ হচ্ছে আর কিছু কিছু আল্লাহর আসমা হোসনা রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলি আল্লাহর ওপরে প্রয়োগ হবে তার বিপরীতের সাথে মিলে তার তার সাথে আরেকটা শব্দের সাথে মিলিত হয়ে দা আহ নাক এটা কখন হবে তখনই হবে যখন সেই একটি শব্দকে আল্লাহর করে যদি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় তাহলে সেখানে ত্রুটির মানুষের ধারণা হতে পারে যে এটা তো ত্রুটিযুক্ত গুণ সেই গুণটি ত্রুটি যুক্ত কিছু কিছু গুণ রয়েছে যে গুণই গুণগুলি প্রশংসিত যখন ত্রুটি বা ঘাটতির দিক এর সম্ভাবনা রয়েছে তখন সেটা অন্যের সাথে মিলিয়ে ব্যবহার করা হবে অন্য শব্দের সাথে যেমন আর লাভ লোকসানের মালিক আমরা বলে থাকি কথায় লাভ লোকসানের মালিক ভালো মন্দের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ ভালো তার সাথে আল্লাহ মন্দ বলা যাবে না বলা যাবে না কিন্তু মন্দের মালিক এটা বলা যাবে তাহলে শুধু একটা শব্দ বলা যাবে না কারণ সেটা ত্রুটি বুঝায় কিন্তু অন্য শব্দের সাথে মিলিয়ে বললে কোনো দোষের কথা নাই ক্ষতি আল্লাহকে কি ক্ষতি সাধনকারী বলা যাবে না যাবে না কিন্তু যারা ক্ষতি করে আল্লাহ তাদের ক্ষতি করে থাকেন যারা বধ প্রকৃতির তাদেরকে আল্লাহ ধ্বংস করে থাকেন এভাবে বলা যাবে আনাফে উপকারী শুধু আল্লাহকে আল্লাহ নাচে নামিয়ে দেওয়া যিনি নিচে করে দেন আরফে যিনি ওপরে উঠিয়ে দেন আল্লাহকে আল বলা যাবে না আর বলা যাবে না একটি শব্দ দিয়ে বলা যাবে না কিন্তু আল্লাহাবুল আলমিনের বোন উত্থান পতনের মালিক আমরা বলছি একসাথে মিলিয়ে অন্য শব্দের সাথে বা একটা বাক্যে উত্থান পতনের মালিক আল্লাহ পতন হচ্ছে উত্থান আল যিনি নামিয়ে থাকেন কাউ ক্ষমতা থেকে নামাচ্ছেন কাউ ক্ষমতায় উন্নীত করেছেন চড়াচ্ছেন উঠাচ্ছেন আল্লাহকে শুধু মতি বলা যাবে না আল্লাহ তুমি যদি যা তাতে কোন বাধা দানকারী নেই আর কোন দাতা শক্তি নেই লেমা মানা তুমি যদি বাধা দাও আল্লাহ বাধা দিয়ে থাকে যখন চান আর যখন আল্লাহ বাধা দেন কোন শক্তি দিতে পারে পৃথিবীর সারা পৃথিবীর গণশক্তি অথবা সারা পৃথিবী এক হয়েও দিতে পারে না আর আল্লাহর যদি দেন তো কোনো শক্তি বাধা দিতে পারে না সম্মান দানকারী মজিল লাঞ্ছিত এগুলি আল্লাহর গুণ কিন্তু শুধু একটি শব্দ আল্লাহকে আল মুজিল বলা যাবে না অন্য শব্দের সাথে মিলিত হয়ে প্রয়োগ হয়ে থাকে ফলাই আজ এতলা করল না লাইন ফেরা দিয়ে বলছেন সুতরাং আল্লাহকে না একটি শব্দ দিয়ে আর ওহিতে কোরআন ওহী রসুর সন্না ও কোরআন শুননার ওহিতে কোন যা এভাবে প্রয়োগ হয়নি যে আল্লাহ মজরিল আল্লাহ মানে আল্লাহ খাফেদ এভাবে আসেনি মানে প্রতিশোধ সেখান থেকে মুশোধ গ্রহণকারী যিনি প্রতিশোধ নিয়ে থাকেন যে অন্যায়কারী জা আলম তার প্রতিশোধ নিয়ে থাকেন বাড়াবাড়ি যে করে সিমাল তার প্রতিশোধে নেন আল্লাহাবুল্লাহ আলমে তার সাথে সম্পৃক্ত করে তার প্রয়োগ হয়েছে যেমন সুরে আয়ত নম্বর বাইশে রয়েছে ইন্না আমি অপরাধী অন্যায়কারীদের প্রতিশোধ গ্রহণকারী অপরাধীদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করে থাকি অথবা জু শব্দটি জু মানে বিশিষ্ট সম্পৃক্ত এজাফত করে ব্যবহার করা হয় মুাম থেকে আসছে ইনতেকামের সাথে জু যেমন সুরে আল ইমরানের আয় নম্বর চারে রয়েছে ওল্লাহ আজিজুন আল্লাহ মহা পরাক্রান্ত জুনতে কাম মানে প্রতিশোধ গ্রহণকারী মন ব্যবহার হয় না কিন্তু জুন ব্যবহার হয়ে থাকে তারপরে লেখক বলছেন যে ইতিপূর্বে আলোচনা হয়েছে যে মহান আল্লাহর যে গুণাবলি গুলি সিফাত গুলি রয়েছে আল্লাহর সিফাত আল্লাহর গুনাবলি এই দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সত্তাগত জাতি আর কর্মগত এমন কিছু গুণাবলী রয়েছে যেগুলি আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত আর কিছু গুণ রয়েছে যেগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত হামিসের জাতমিয়াল কিতাব কোরআন করিম থেকে আল্লাহর সত্তাগত সিফাতের দৃষ্টান্ত কি রয়েছে কিছু আমাদের বলবেন কি বাবু বুঝাবেন কি বেশ কিছু এখানে আল্লাহ সত্তাগত গুণ বর্ণনা করেছেন যে গুণগুলি সম্পর্ক আল্লাহর আল্লাহর সত্তার সাথে চৌষট্টি তো রয়েছে বরং আল্লাহর দুই হাত প্রশস্ত উন্মুক্ত আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহর গুণ সত্তাগত গুণ এটি আল্লাহর সত্তার একটি গুণ হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো কেউ যদি আল্লাহর হাত কেউ অস্বীকার করে সে গুমরা প্রথম হাত মানে ক্ষমতা নয় হাত মানে শক্তি নয় এই তাখ্যা হচ্ছে গুমরা হ্যাঁ লিখুন ইল্লাওয়াজা প্রতিটি সৃষ্টি প্রতিটি বস্তু ধ্বংসশীল তবে তার চেহারা এই যে চেহারা আল্লাহর চেহারা আল্লাহ সত্তাগত গুণ আল্লাহ চেহারা রয়েছে আল্লাহর হাত প্রমাণিত হলো আর দুই হাত প্রমাণিত আল্লাহ চেহারার কথা এইরকম আল্লাহর চেহারার কথা রয়েছে সুরাহ রহমানের আত্মবর সাতাশী ওয়াবাজ আলি কাম কুলান ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে এই ধ্বংসশীল ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হে নবী হে মানুষ তোমা প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকে আল্লাহর চেহারা রয়েছে জল জালাল যিনি মহামহিম্বিতই সম্মানিত জল্ জালাল সুরা তোহার আত্ম অঞ্চল বিষয়ে রয়েছে যেখানে আল্লাহর চক্ষু প্রমাণিত হয় আল্লাহর চক্ষু আল্লাহ সত্যাগত গুণ আইনি তুস না যাতে তুমি প্রতিপালিত হও আমার চোখের সামনে আল্লাহ চোখ রয়েছে আল্লাহর চোখ আল্লাহর মত কারো সাথে তুলো না যেমন গুমরাহী যাইজ নাই তেমনি আল্লাহর চক্ষু অস্বীকার করাও গুমরাহি আল্লাহ রব্লি আরো বলছেন সুরা কাহাফের আয়ত নম্বর ছাব্বিশে আবসের বেহি আল্লাহ রব আলিন কতই না সুন্দর দেখেন কতই না সুন্দর শুনে আল্লাহর শোনা দেখা প্রমাণিত হইলো আল্লাহর বলে আলবে এগুলি আল্লাহর সত্যাগত গুণ এরকম এত বড় রেজ রয়েছে ইন্নানি মাহুমা আমি তোমাদের উভয়ের সাথে আছি মূস হারুন আলি হিমাসালাম দুই ভাইকে আল্লাহ এবং দেখছি শোনা এবং দেখা আল্লাহর একশো দশ আল্লাহ বলছেন আল্লাহ মাগতের সামনে পিছনে যা কিছু রয়েছে সব আল্লাহ জানছেন এবং আল্লাহর সৃষ্টি মানুষ বা অন্যান্য সৃষ্টি আল্লাহকে জ্ঞান দ্বারা পরিবেষ্টন করতে পারে না তো এ হচ্ছে আল্লাহ রব্লাহ আল্লাহর জ্ঞান এইরকমই আল্লাহ করেছেন বা কালাম আল্লাহ মুসা তকলিমা মুসা আলি সাথে আল্লাহ কথা প্রকর্তন করেছে কথা বলেছেন সুরায় একশো চৌষট্টি তো আল্লাহ রবুল্লা আলমিন কথা বলে আল্লাহর কথা এটা সত্তাগত সেফাত আল্লাহর সত্তার সাথে যে আল্লাহর কথা বলার গুণের যে সম্পর্ক রয়েছে এদিক থেকে একটা দিককে কেন্দ্র করে দিক আল্লাহ সেফাতুল কালাম যেটি আল্লাহর বাণীর যে গুণ এটি হচ্ছে সেফাতে জাতিয়া সত্তাগত সিফাত কোন দিক থেকে বেতে পারে হবে লুক এভাবে জাতি তার আল্লাহর সত্তার সাথে যেহেতু আল্লাহর কথা বলার সম্পর্ক রয়েছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছার সাথে সম্পর্কিত হওয়ার দিক থেকে আল্লাহ যে কথা বলেন এটার একটা সম্পর্ক হচ্ছে আল্লাহর সত্তার সাথে এদিক থেকে সেফাতে জাতিয়া সত্তাগত সেফাত আল্লাহ রাবুল্লাহ ইচ্ছাধীন কথা বলে বলেছেন যখন চান কথা বলেন যখন চান যার সাথে কথা বলেছে বলতে চেয়েছেন কথা বলেছেন যখন চান কথা বলেন না তো আল্লাহ নিজ ইচ্ছাই কথা বলেছে বলেছেন মোসাইসাল্লামের সাথে ইচ্ছা করে কথা বলেছে তো এই দিক থেকে আল্লাহ এটি হচ্ছে ফেল কর্ম এবং আল্লাহ রব্বুলে কথা বলার এই গুণটি আল্লাহর সাথে সর্বদাই রয়েছে তার কোনো আদি অন্ত নেই। মুসা অন্তরণ করো যখন তোমার প্রতিপালক মুসা আলি সালে ডেকে বলেছিলেন জালিম সম্প্রদায়ের কাছে যাও জালিম সম্প্রদায়ের কাছে তাদের হেদায়ত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য যাও তো আল্লাহ যে ডাকলেন অব্যহমা আদাম এবং হাওয়া আলি সালাম আমাদের প্রথম পিতা মাতা উভয়কে আল্লাহ ডাকলেন যখন তারা আল্লাহ বিরুদ্ধাচরণ করলো বলে গিয়ে আর তারপরে জান্নার থেকে বের করে দেওয়া হলো তাদেরকে আল্লাহ দেখে বললেন আনতিল তোমাদের কি কি এই গাছে গাছ থেকে বারণ করিনি বলে যে ওলা তাকড়া বাহাজির সাজানা এই গাছের কাছে সব খাও দাও সবকিছু ভোগ করো কিন্তু এই গাছের কাছে যাবে না কোনো তোমরা জালিম হয়ে পড়বে এখানেও ডাকার কথা রয়েছে তাহলে কিয়মদের মাঠেওয়ালা ডাকবেন অতপর বলবেন মা যা আজাবু তুমাল মুরসালী রসুলগণ কে তোমরা কি জবাব দিয়েছিলে রসুলগণের ডাকে কি সাড়া দিয়েছিলে হ্যাঁ না না ইতিবাচক না নেতিবাচক আল্লা আলমিনের আল্লা সত্তাগত গুণাবলীর কি উদাহরণ রয়েছে বা উপমা রয়েছে মিনাস হাদিস থেকে হাদিসে কি বর্ণিত হয়েছে কিছু জানাবেন বলছে হ্যাঁ অনেক হাদিস রয়েছে মর্ম প্রথম হাদিস সাহি রয়েছে এবং মুসল আহমদ মুসা বলছেন তা তেমন বলেছেন হেজাবহ নূর এ পৃথিবীতে কোন সৃষ্টি দেখতে না কেউ দেখতে পারবে না ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহর রব্ুল আলমিন তার যে পর্দা রয়েছে হেজাব হ্যাঁ এই পর্দাকে যদি সরিয়ে দেন হেজাবকে যদি সরিয়ে দেন নূর তার যে হিজাব রয়েছে আবরণ রয়েছে সেটিও হচ্ছে নূরের দেন তাহলে আল্লাহুল আলমিনের মুখমন্ডল বা চেহারার যে তেজলি রয়েছে চেহারার যে দীপ্তি রয়েছে তা জালিয়ে দেবে সবকিছু পর্যন্ত যায় আল্লাহর দৃষ্টির অগচরে বাইরে কোনো কিছু নেই সুতরাং এখানে উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ রবুল আলমিনের হিসাব রয়েছে এই আড় রয়েছে এই আরটিকে যদি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমের চেহারার কথা হাত ওয়াজি আল্লাহ রব আলমিনের চেহারার কথা প্রমাণিত আর কি প্রমাণিত হয়েছে মান বাসারু দৃষ্টির কথা যে আল্লাহর চক্ষু রয়েছে তারপরে হাদিস রয়েছে রসুল্লাহ বলে আল্লাহ হাত হচ্ছে পরিপূর্ণ ডান হাত ভর্তি আল্লাহ ডানহাতের হাত তো আছে কিন্তু কথা না প্রতিদিন আল্লাহ যে খরচ করছেন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির ওপর যে আল্লাহ তাদেরকে রেজিক দিচ্ছেন তিনি দিতেই আছেন আর তুমি আচ্ছা বলো তোমান আকাশ সময় এবং জমিন সৃষ্টি এর সূচনা থেকে যা কিছু আল্লাহ খরচ করেছে ফাইনাহুম মেনে তার ডান হাতে যা কিছু রয়েছে তাতে কোন কমতি করেনি কোন এবং আল্লাহর ওখরা আল ফাইদু আবিল কবদুয়ার ফলার অন্য হাতে রয়েছে আল ফাইদ কোনো রয়েছে ফাইদ আর প্রবাহিত তিনি উত্থান পতন ঘটিয়ে থাকেন এর ফও উন্নীত করেন নামিয়ে থাকে এ হাদিস সহিখারি মুসলিমে রয়েছে মুসনাদ আহমেদ এ হাদিস আল্লাহ রবুল আলমিনের হাতের কথা আসলো আসলো আর তারপরে আরা এক হাতের কথা আসলো কিন্তু আরা এক হাতের ক্ষেত্রে বাম কথাটি বলেননি কারণ বামটা সাধারণ সেই সেজন আল্লাহ রবুল্লা আলমিনের আদবের খেয়াল রেখে অবিয়াদহীন ওখরা অন্য হাত বলা হয়েছে হাদিস নবী সাল্লাহিস্লামের দাজ্জাল সম্পর্কিত যে হাদিস তাতে রয়েছে বলেন ইন্ধমা খাবে না তারা ধোকা খাবে প্রতারিত হবে ইন্দার আল্লাহ কানা নন আওয়ার যার এক চোখে দৃষ্টি শক্তি নেই দার্জাল হচ্ছে কানা এক চোখে দেখবে আর চোখে দেখবে না আর আল্লাহ রা আলম তিনি আল্লাহ আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করছি তোমার এলমের ওসিল আল্লাহর একটি গুণ হচ্ছে এলম আল্লাহর জ্ঞান অসীম জ্ঞান এবং তোমার ক্ষমতা কুদরতের মাধ্যমে তোমার কাছে ক্ষমতা তলব করছি আমি সক্ষম নই বা আমি অক্ষম তুমি সব কিছু জানো ওয়ালা আলাম আমি জানি না তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী হাদিস হচ্ছে মুসলিম মুসাদ আহমদের রয়েছে আর তাতে আল্লাহ আলমিনের কথা রয়েছে আর তারপরে যে হাদিসটি আপনার আহ ইসতেখার সেটি এলম আল্লাহ রব্বরের অনুগ্রহ আহ এইসবের আহ গুণ গুলি আমরা জানতে পারলাম আল্লাহ রব আহ সিফাত হচ্ছে আরেকটি হাদিসে যে তিনি শোনেন তিনি দেখেন তারপরে তিনি অনুপস্থিত নন মানে সবকিছু তার সামনে এলা দেখুন আসাম তোমরা কোনো বধির এবং অনুপস্থিত কে ডাকো না আল্লাহকে যখন বান্দা ডাকে তখন কোনো বধিরকে ডাকেনে না যে আল্লাহ শোনেনা সব ভাষা শুনেন এবং আসতে জোরে সবকিছুই জানতে পারেন আল্লাহ রা গাইবান আর অনুপস্থিতকে কে ডাকছ না যে অনেক দূরে তিনি সুতরাং তাকে পাবো কি করি বা তাকে শোনাবো কি করে ডাকিস আল্লাহ বর্ণিত মুসলিম আবুদাহ মুসল আহমদ তারপর রয়েছে যে এই আল্লাহ যখন কোন বিষয়ে সম্পর্কে কথা বলেন এই হাদিস বর্ণনা করেছেন এমাম ইবিনাও অন্যান্য বেশ কিছু হাদিসের কিতাবে এমাম যেমন ইবিন আবি আসেন কেতাবনাতে বর্ণনা করেছেন সময়ে স্বল্পতার জন্য এতটাই হাদিস লেখক নিয়ে এসেছেন হাদিসের প্রথম অংশটুকু যে আল্লাহ কথা বলেন আল্লাহ যেগুলি সেগুলি কালাম কথা বলেছেন বাস আর কেয়ামতের পুনরুত্থান যে রয়েছে পুনরুত্থানের হাদিসে রয়েছে আল্লাহ মহান আল্লাহ বলবেন আদম আলি সাল্লাম সম্বোধন করিয়া আদাম তখন আদাম আলী ইসলাম বলবেন আলব আল্লাহ আমি হাজির উপস্থিত আছি আদম আলি সাল্লাম কাল ডাক দেবেন এখানে ডাক দেওয়ার প্রমাণুল্লাহ আলাই তার খিতাব নিয়ে এসেছেন এইরকম ওয়াহাদিস ও কালামিফিল মাঠে বিচার দিবসে আল্লাহর আব্দুল্লা আলম কথা বলবেন তার বান্দাদের সাথে প্রত্যেকের সাথে কথা বলবেন এই বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস মাহমিন আহাদ মোহর বহু তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না সবার সাথে আল্লাহ একা একা কথা বলবেন দেখে দেখান কল্পনার বাইরে এত মানুষ সবার সাথে আল্লাহ কথা বললে হিসাব নেবেন তর্জমান কোন দোভাষী থাকবে না এমন না যেহেতু সেখানে দোভাষী অনুবাদক লাগবে ভাষা বোঝাবার জন্য সরাসরি আপনাকে আমাকে সবাইকে আল্লাহর সাথে কথা বলতাম আল্লাহ যেন সহজ করে দেন আর বিনা আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের এইরকম আল্লাহ যে কথা বললেন জান্নাতিদের সাথে ইয়া জান্নাতে জানাতে হলুদ জান্নাতিদের সাথে কথা বলবে বিভিন্ন কথা আহ বিষয়গুলি হাদিসে বর্ণিত হয়েছে এছাড়া অনেক আল্লাহ সাথে সম্পর্কিত বা কোরআন সন্না থেকে ওহিত থেকে জানার এবং শিখার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে বিশ্বাস রাখার তফিক দান করেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং সেই দিকে আমাদেরকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আমাদের আল্লাহর সমস্ত ফিতনাথ থেকে বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন ওসলাল আল্লাহ নবীনা মুহাম্মদ আলহি ও আজমাই